বাকি রিল আর নমাজি রেজা অভাবী বানাইয়া রাখলেন হয়তো তোমার গুনামাফু গুণ যে জান্নাত তোমার নমাজের দ্বারা হওয়ার কথা ছিল এর চেয়ে বড় জান্নাত দেওয়া হবে তোমার এই হইল আল্লাহ তক্রবুল আলমিনের রহমান এবং রহিম নামের তাৎপর্য এবং পার্থক্য যা না জানার কারণে না বুঝার কারণে বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হতাশার সাগরে হাবুডুবোহায় হায় হায় আমাদের কি হইল, হায় হায় আমাদের সব গেল আল্লাহ বলেন কিছুই হইল না কিছুই গেল না তোমাদেরকে করি, করি, যে ময়লা হবে সেই যেন তুমি সাথে নিয়ে যাইতে না পারো কথা বুঝলেন কি না দেখেন দুলাই করেন দুলাই করেন আল্লাহ আমার গায়ে ময়লা লাগার কারণে ময়লা যদি না লাগতো দুলাইও করতেন না ময়লা যদি না লাগতো দুলাইও করতেন না বলেন তো ময়লা লাগাইয়া দুলাই করা ভালো না ময়লা না লাগা ভালো ময়লা না লাগানি ভালো ময়লা লাগাইলে তোলাই করতে হবে নূতন কাফর কিনলে দুলাই সারাই ব্যবহার করা যায় কিন্তু ময়লা কাফর সংগ্রহ করলে আগে দুলাই করতে হয় ঠিক তেমনি ভাবে মুমিন যদি না ভর না করে দুলাই সারাই দুনিয়ার জীবনের দুলাই সারাই পরকালের জীবনে জান্নাত পাবে। তাকে দুলাই করতেই হবে পরকালে যান না এবার বলেন দুলাই হওয়া হইয়া যান যাওয়া ভালো না দুলাই না হইয়া দুলাই না হইয়া যাইতে হইলে কি করা লাগবো ওখান ফসল আপনারা করুন দুলাই না হইয়া জান্নাতে যাইতে হইলে আমার গায়ে যেন নমাজ না পড়ার ময়লা না লাগে আমার গায়ে যেন রোজা না রাখার ময়লা না লাগে আমার গায়ে যেন না লাগে। আমার গায়ে যেন বেফর দা সলার ময়লা না লাগে আমার গায়ে যেন বেফর দা সালানির ময়লা না লাগে আমার গায়ে যেন সুদের ময়লা না লাগে আমার গায়ে যেন গুফের ময়লা না লাগে আমার গায়ে যেন মদের ময়লা না লাগে আমার গায়ে যেন গাঞ্জার ময়লা না লাগে पर चलते पर जाना पा दुनिया जीवने लागे दुला जान्न दुलाई सारा नुल लगती है गुणार मईवार गुणार मईला धोआर व्यवस्था भागी गुणार मला चुके गुणागार गुना कर शयर का भंगी कर लज्जित हईलर कारण सर दिल गुना कथा दिल तुम्हारा भविष्य गुणा करबना फानी दिए आल्ला समस्त गुणा दुल বলেন গুনার ময়লা দুলাই করার ব্যবস্থা করা দুলাই হয়তো দুনিয়াতে তোমার শাস্তির দ্বারা তোমার গুনার ময়লা দুলাই করতে হবে আর নয় পরকালে জাহান নামের আগুন দিয়া জ্বালাইয়া তোমার গুনার ময়লা দুলাই করতে হবে এবার বলেন তো কোনটা সহজ করার দ্বারা নিজের গুণার থেকে পরিষ্কার হইয়া দুনিয়াতেও যেন আল্লাহ আমাকে ধুলাই না করেন কবরেও যেন আল্লাহ আমাকে দুলাই না করেন হাসরের মাঠেও যেন আল্লাহ আমাকে না করেন পুলসিরাতের পুলেও যেন আল্লাহ আমাকে দুলাই না করেন জাহান্নামের আগুন দিয়েও যেন আল্লাহ আমাকে দুলাই না করেন আমার চুকের পানি দিয়ে আমি আমার গুনার ময়লাগুলি দুলাই করে ফেললে দুনিয়াতেও কোন ধুলাই নাই এখানেতেও কোন দুলাই নাই মরবে আর সুজা জান্নাতে চলে যাবে আল্লাহ ফক্রাবুল আলমিন এই জন্য আল্লাহর যত নাম আছে রহমান আল্লাহ কাহার নামের অর্থ হল মহারাগের আগান্বিত মুিম অর্থ করায়গণ্ডায় প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ মুিম কাদের জন্য আল্লাহ কাহার কাদের জন্য আল্লাহ রহমান কাদের জন্য আল্লাহ গফ্ফার কাদের জন্য আল্লাহ সত্তার কাদের জন্য এগুলি যদি চিনতে পারি বুঝতে পারি তাহলে আমি আল্লাহর রহমান গুণের গুণের অংশ পাইতে পারি আল্লাহর রহিম গুণের অংশ অবদান পাইতে পারি আল্লাহ সত্তার গুণের অবদান পাইতে পারি নামগুলির গুলির পার্থক্য যদি বুঝতে পারি না ইচ্ছা মতো মন দরামতে চলি মিসামিসি আশায় আশায় বসে থাকবো আমি আল্লাহর দয়া পাবো কিন্তু আল্লাহর দয়ার থেকে বঞ্চিত থাকতে হবে আল্লাহকে চিনিয়া সেই অনুপাতে আল্লাহর সাথে ব্যবহার করতে হবে কথাটা বোঝার জন্য একটা হাদিসের অপেক্ষা ওই দিনও বলেছিলাম আজকে আবার পরিষ্কারভাবে ভাবে বলি এই কথার পার্থক্যগুলি পরিষ্কার ভাবেই চালাত তার বুঝতে পারে হাদিস শরীফের রসুরে করিম সাল্লাহাম বলেন ইয়াসিরু ওয়ালা তু ধর্মটারে সহজ কর দর্মটা রেকর্ডিং করো বা তু মানুষকে সুসংবাদ দাও মানুষকে আতঙ্ক লাগাইয়া দিও না ভয়ে আতঙ্ক ঘুরে দিয়ে এখন আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা এই সমস্ত বিষয়ের সূক্ষ্ম বিষয়গুলির পার্থক্য বুঝে না আল্লাহ রসুল বলছেন ধর্মরে সহজ কর আপনারা খালি বলেন ফাঁসবেলা নামাজ পড়তে হবে ফাঁসবেলাল নামাজ পড়লে আমার ধর্ম পালন করা বড় কঠিন আপনারা বলেন সুদ খাওয়া যাবে না গুস খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মদ বেসা যাবে না মদের ব্যবসা করা যাবে না গাঞ্জা খাওয়া যাবে না গাঁজার ব্যবসা করা যাবে না এইগুলি না করলে আমার ধর্ম ধরণ করে বড় কঠিন অতুল বলেছেন আপনারা মৌলবীরা বলে কি না কেন বলে ব্যাখ্যা যাবে না ধর্মরে সহজ করো ধর্মরে কঠিন করিল না এর ব্যাখ্যা হইলো তুমি যদি নমাজ না ভালো তোমার ধর্ম সহজ হয় রোজা না রাখলে তোমার ধর্ম সহজ হয় এবারত বন্দেগি না করলে তোমার ধর্ম সহজ হয় সুদ খাইতে পারলে ঘুষ খাইতে পারলে মদ খাইতে পারলে গাঞ্জা খাইতে পারলে ধর্ম তোমার সহজ হয় ধর্ম তোমার কোন গুরার্ডিমের নাম নমাজও নাই রোজাও নাই এবাদতো নাই বন্দেগিও নাই সুদ খাওয়া যায় ঘুষও খাওয়া যায় মদও খাওয়া যায় গাঞ্জাও খাওয়া যায় ধর্ম কোন গুরার্দিমটার নাম এই জন্য আল্লাহ রসুল যে বলেছেন ধর্মকে সহজ করো ধর্মকে কঠিন করো না সুসংবাদ দাও মানুষকে আতঙ্কগ্রস্ত করোনা এর সুস্পষ্ট ব্যাখ্যাটা বুঝতে হবে ব্যাখ্যাটা হলো। ধর্মীয় কাজ দুই প্রকার এক প্রকার ধর্মীয় কাজ বাধ্যতামূলক আর এক প্রকার ধর্মীয় কাজ কিছু ধর্মের কাজ আছে না করলে শাস্তি হবে কিছু ধর্মের কাজ আছে না করলে শাস্তি হবে আর কিছু ধর্মের কাজ আছে না করলে অশাস্তি না सहज उदाहरण बुझे आसर समय आसर चारज ना पड़ने चार्नत ना शांति चार रसुलर्म के सहज कर धर्म कौन जे क्या ना कर शिव तुम एम धर्म जैसे पालन करते ही सहज कर बोला मान कि सहज कर बोलार मानी हईल सुनते जाए नफल मुस्ताहुली आल्लर पक्ष बंदा देख आल पुरस्कार पा करना तुम्हारा बाध्यता मूलक कर दिवो ना।, ना जो बोलो आसर सुन्नत पढ़ते ही तम के कठिन कर आसर फरस पढ़ते ही धर्म के मुठे कठिन करा धर्म रक्षा कर কথা বুঝতে পারছেন ধর্ম সহজ করার শূন্যতে হবে ধর্ম পালন করতে হইলে ফরজ আমল করতে হইবে ধর্ম পালন করতে হইলে ওয়াজিব আমল করতে হবে ধর্ম পালন করতে হইলে শূন্যতে মোয়াক্কাদ আমল করতে হবে ধর্ম পালন করতে হইলে শূন্যতে মোয়াক্কাদা আমল না করলে কি হবে मलार बर्जन सब समय सुन्नते मुआव कदामल चाहि चले क्या दिन से नबीर खास सुशे वंचित क्या दिन की हो নবীর হাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে নবীর হাজ সুপারিশ আলোচনার সময় এখন আমার হাতে নাই নবীর হাস সুপারিশ মুসলমানদের জন্য হবে শাস্তি মাফ করে দেওয়ার জন্য জাহান্ন থেকে রক্ষা করে দেওয়ার জন্য এই সুপারিশগুলি হইল নবীর হাস সুপারিশ তস্বের খিতাবের উল্লেখ আছে হাদিসে উল্লেখ যারা রেগুলার বর্জন করিয়া চলে এরা কি আমতের দিন নবীর হাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে হাদিস বুঝে থাকলে বলুন আমাদের বর্তমান সমাজে এমন মুসলমান পাওয়া যাবে কিনা যারা রেগুলার শূন্যতের মোয়াক্কাদা বর্জন করে আসলে রেগুলার ওই শূন্যতে মোয়াক্কাদা বর্জন করে পাওয়া যাবে কিনা এদের কোন রিয়াকশন আছে না রিয়কশন নাই অবশ্যই রিয়াকশন আছে এবার সুসংবাদ দাও আতঙ্কগ্রস্ত করো না এর মর্ম কি যারা বুঝে এরা কয় কয় আমি নান্না হলো ব্যস্ত যাব। এই কথা বললে তোমার জন্য সুসংবাদ হয় আমি গুণা না সারলো ব্যস্তে যাব। এই কথা বললে তোমার জন্য সুসংবাদ হয় না না তোমার ব্যাখ্যা মতে নয় সুসংবাদ দেওয়া আতঙ্কগ্রস্ত করোনার ব্যাখ্যা হইল একজন গুণাগার যত বড় গুণাগার হোক তবা করলেই তবা করে গুনা সেরে দিলেই গুণা ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসলেই তোমার জন্য মা ফসে এই হইলো সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা থাকবে তুমি গুণা করতে দেখো আর মাফ হইতে থাকবে সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা এটা নয় তুমি যত গুনাই করে থাকো ছেড়ে দাও মাফ হয়ে যাবে এটা হলো সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা কি বুঝলেন বলেন করতে থাকো তোমার মা ফুইয়া দেখবো এটা সুসংবাদের ব্যাখ্যা না না যতগুনেই করেহমত থেকে নিরশা নির তাকলেই গুনামাফ হয়ে যাবে তবা করলেই গুনা মাফ হয়ে যাবে এবার বলেন মুমিন্দারা দুনিয়াতে যদি কষ্ট পায় কিসের কারণে ওই নিজের নিজের ময়লার কারণে দুনিয়ার জীবনে মরণ খালে কবর কবরের জগতে হাসরের মাঠে তুলসিরাতের পুলে। যত কষ্ট মোমিনের হবে শুধুমাত্র ই আল্লাহর নাফরমানির কারণে হবে নাফরমানি বাদ দিলে না মরণের রাজা আছে, না কবরের রাজাও আছে, না হাসরের মাঠে কোনো কষ্ট আছে, না তুলসি রাতে কোনো কষ্ট আছে। একটা ঘটনা বলে আমি আয়াতের তস্তিরের সামনের দিকে চলে যাই हबीसरी उल्लेखरतम लगे हासर जिज्ञा कर दारू खाम अलफा हासर पंचाश हजार बस दंच हजार बच्चर भचार शुरू ही আপনি নিজে কুরাণে বললেন পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকার পরে হাসরের মাঠের হিসাব নিকাজ শুরু হবে আমি মাত্র দুই সময় রেখাতাম দুই রেখা নামাজ পড়তে সাধারণত দুই রেখাত নামাজ পড়লে দুই মিনিট সময় লাগে দুই মিনিটে আমার হাসরের মাঠের কাজ সমাধিক আল্লাহরুল আলম বলেন পঞ্চাশ হাজার বছর অতিক্রান্ত হইয়া গেছে কিন্তু তোমার ন্যাকামলের কারণে তোমাকে টের পাইতে দেওয়া হয়নি। আর লিফ্টে উঠলে ব্যবধান পারমিশন নেই আরিফটে যে পঞ্চাশ তলার উপরে গেল তার সিঁড়িবাইয়া যাওয়ার মত যাওয়ার দরকার নাই ঠিক হাস মাঠের অবস্থাটা এরকম হবে আর কেউ সিঁড়িবাইয়া যাওয়ার মতো পঞ্চাশ হাজার বছর দ্বারাইয়ে থাকার পর তার হিসাব নিকার শুরু হবে মাত্র এবার বলেন দুই মিনিটে হাসরের মাঠ থেকে বিদায় হইলে সুবিধা হইব না পঞ্চাশ হাজার দ্বারাইয়ে থাকার পর বিদায় হইলে হইব করতে হবে নাকি লিফ্ট দেওয়ার পারমিশন পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে কিনা সেই কাজটা হইল সকল প্রকার গুণা সারো আর জরুরিয়াতে দিন ফরজ ওয়াজিব এবং সুন্নতে দেখো যদি ওই দুই রেখা নমাজের সময়ে যদি হাসের মাঠ পার হতে চাও তারপর যারা গুণা করে এদেরকে আল্লাহ তক্রাবুল আলম অনেক সময় দুনিয়ার বিপদ দিয়ে গুনার কাপারা করা যাবে আগুন দিয়া লক্ষ লক্ষ বছর, জালাইয়া গুনার ময়লা পরিষ্কার করাইয়া তারপরে তাকে নাজ বলেন শাস্তি বুক করিয়া নাজাত পাওয়া ভালো না শাস্তি হওয়ার আগে নাজাত পাওয়া ভালো তাইলে করতে হবে নাকি করলে আর করাইলে কি গেলে সমস্ত তস্বির তেসপারা কোরআনের তস্বিরের সার মর্ম হইল যদি শাস্তি পাওয়ার থেকে রেহাই শাস্তির থেকে রেহাই পাইতে হয় আমল সংশোধন করতেই হবে আল্লাহর শাস্তি চাই দুনিয়ার জীবনে হোক চাই মরণের সময় হোক চায় কবরে হোক চায় হাসরে হোক চায় পুলসিরাতে হোক চায় জাহান্নামে হোক আল্লাহ প্রদত্ত শাস্তির থেকে রে পাইতে হইলে তারপরে আল্লাহ বলেন আর রহমান আর রহমান সম্পর্কে আলোচনা হইলে অতক্ষণ এবার বলেন দুনিয়াতে মুমিনের যত কষ্ট হয় এগুলি আল্লাহর নিয়ামত না রহমত গজব না রহমত রহমত নিয়ামত এই নিয়ামত আল্লাহ এইভাবে দিয়া থাকেন আল্লাহ আমাদেরকে গুনার কারণে শাস্তি দেন এটা আল্লাহর নিয়ামত কারণ আল্লাহ চান যে এই শাস্তি দ্বারা যদি তারপরে আল্লাহ বলেন আর রহমান ও আল্লা দয়াল আল্লাহ তোমরা যারা মনে করো যে আল্লাহ আল্লাহর নাম শুধু আল্লাহই আল্লাহর আর কোন নাম নাই তোমাদের এই সন্দেহ লাগে আর রহমান কে মনে আছে কথা তোমরা একবার আল্লাহ করার পর যদিগি করার পর আবার দেবতাকে বন্দেগী করলে একত্রবার ঠিক থাকবে না কেন আল্লাহ জবাব দিয়ে বলেন আর রহমান রহমান ভিন্ন কোন ব্যক্তির নাম নয় তোমরা আল্লাহ নামের দ্বারে রাখো ইসলাম তা বলে তারই আরেক নাম রহমান তোমরা আল্লাহ নামে দারে রাখো ইসলাম বলে তারই আর নাম রহমান আল্লাহকেশালী তার ক্ষমতার দাফট কতদূর পর্যন্ত চলে বুঝাই আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ আর দয়াল আল্লাহ যার এক নাম রহমান তিনি আরো পর্যন্ত সমাহিত আরো সে আরোহিত ইস্তাওয়া শব্দের অর্থ মর্ম সঠিকভাবে বুঝতে না পেরে অনেকে নিজেরাও ভুল বুঝে ওপরদেরকেও ভুল বুঝায় কেউ কেউ বলে যে আল্লাহ আরো সে আসেন আর কোথাও নেই কেউ কেউ বলে আল্লাহ আসমানে আসেন আর কোথাও নাই আল্লাহ যখন আপনারা বলেন যখন আসমান আসমান সৃষ্টি হয় নাই যখন আরস সৃষ্টি হয় নাই তখনও কি আল্লাহ ছিলেন আপনাদের কি বিশ্বাস আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরস কুসি লৌহ কলম সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কোথায় ছিলেন না না হাসার কথা না তাহলে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয় না এই কথাটা পরিষ্কার হলো কিনা लौह कलम सब गौह कलम तेहतु आल्ला प्रमाण हुया गया आल्ला स्थान दरकारा तड़से आना एक आरोप एक ती ये बोलें आसमान आसें एका ये तुम्हारे साथा ये तुम्हारा दु जन जो चुपे चुपे कथा बोलो तुम्हारा तृतीय जन आल्लाखा यते चार चुपे चुपे कथा बोलो तुम्हारे चारजन के साथ पंचम जन आल्लास जन थ कमो जो चार जन थी तुम्हारे जन जेखनेल्लाहर तक से একবার হজরত রসুল করিম সাল আলহিমের দরবারে কয়েকজন সাহবায় জিজ্ঞেস করলেন প্রশ্ন করলেন অব আল্লাহ রসুল আল্লাহ থাকেন কোথায় যদি আল্লাহ আমাদের দ্বারে কাছে তাকেন তাহলে আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন আর যদি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে তাকেন তাহলে তো আমাদের এমন চিৎকার দিয়া দোয়া করা উচিত যেন আমাদের দুয়ার আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে স্বাভাবিকের প্রশ্ন স্বাভাবিকের প্রশ্ন কাছে প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত করে বলেন আমার বন্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি তাকে কোথায় আপনি তাদেরকে বলে দিন আমি প্রতিটি বন্দার সাথে সাথে তাকে প্রতিটি বন্দার সাথে সাথে থাকি ওন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়াহু ওয়া মাআকুম আইনা মা কুনতুম তোমরা যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকি তোমরা যে যখন যেখানেই থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি ওন্ন আয়াতে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল আমি बंदार गारेर भरे स्रक आई सारकता बंदा अमर गारे भरे पासे तकेंसम ना आरसे आयात सामने रखले प्रश्न जागे क्या সবকিছু একবার বলেন ঘরের ভিতরের স্মারকের থেকে আরো বেশি কাছে থাকি একবার বলেন তোমার পাশে থাকি একবার বলেন তোমাদের যে যখন যেখানেই থাকো আমি আল্লাহ তখন তার সাথে সেখানেই থাকি একবার বলেন আমি আসমানে আসি একবার বলেন আমি আরসে আসি তাহলে আসলে আছেন কোথায় প্রশ্ন দেখে কিনা এবার এই প্রশ্নের ব্যাখ্যায় মহাশিবি কেরাম লিখেছেন আল্লাহর থাকার জন্য কোন স্থানের দরকারই নেই उल्लेख कर रूपक अर्थे वर्थे नूपक अर्थात की बोझाई गल्पल आसार समय गाड़ी तेजी रास्ताय এই গল্পটা বললে আশা করি করতেছিল আর উপকর্তূপেঘাত করতেছিলাম কত গাধারে মানুষ বানাইলাম তরে ফেললাম না রাস্তার থেকে একটা মূর্খ লোক এই কথা স্কুল ঘরে বিচে ঢুকে বলে স্যার আপনি গাঁদা মানুষ বানাইতে পারেন কি কই মাস্টার কত গাদা মানুষ বানিলাম তো ভালো লোকটা গাছও খাইতে পারে না আর কিছুদিন থাকলে মর বৈজালু বানাই দিলে ভালা আসলে মাস্টার কল্পনাও আসে না যে সত্য একটা গাধা নিয়ে আসবে নিয়ে আসলো কি করবে ঠিক আছে এই ফলার সাথে বেন্ডে রেখে যাও এক সপ্তাহে তার গাদা স্কুলের নেওয়ার জন্য স্যার আমার গাদা মানুষ বানাইছে হাও বানাইছি গিয়া দেয় তোমার গাদা তো সাধারণ মানুষ না তোমার গাদা কোর্টে বিচারক ইসে বিচারপতি তার ম্যাজিস্ট্রেট বানাইছে কোন কোর্টে বলে অমুক কোর্টে খেয়াল করছেন আমারও সিংহাস না তখন ও খেয়াল করছেন তুই যে গাদা আসলে মানে আসেনি তখন উড়ন দড়ি নিয়া কোর্টের সামনে দাঁড়ায় দড়ি উঠাইয়া দেখা হয় এই দেখ এই দড়ি দি আবার যদি আমার এন আসি নাইবার ম্যাজিস্ট্রেট সুরিসকে বললো ধরো পাগলাকে এই জন্য স্কুলের মাস্টার সাহেব যখন বলছিলেন কত গাঁদা মানুষ বানাইলাম তরে ভারলাম না তারা জিজ্ঞাসা করছিলাম আপনি কি গাঁদা মানুষ বানাইতে পারেন তিনি বললেন হ্যাঁ পারি এই তোর তরে এনে দিয়েছিলাম তোর মানুষ বানাই আচ্ছা বলেন তো স্কুলের মাস্টার যদি কোনো ছাত্রকে পিঠায় আর বলে গাদার গাদা কত গাদা মানুষ বানাইলাম তোরে ফেললাম না এর অর্থ কি সত্যই গাদারে মানুষ বানাইছে না অর্থ অন্য রকম হয় অর্থ অন্যরকম হয় যেখানে শব্দের ডিকশনারিতে যে অর্থ লেখা আছে সেই অর্থ ছাড়া অন্য কোনো অর্থে পরিভাষাগত ভাবে ব্যবহার হয় তখন এটাকে রুফ কর্ত হয় যে অর্থ ডিকশনারিতে লেখা আছে এটার অর্থ আর ডিকশনারি ছাড়া ভিন্ন যে অর্থে সামাজিক ভাবে ব্যবহার করা হয় ওইটারে কোয়ুফক অর্থ যে বলেছেন আমি জমিনে আসি এইটা প্রকৃত অর্থে নয় রুফ করতে আল্লাহে বলেছেন আমি আসমানে আসি এটা প্রকৃত অর্থে নয় রুফ করতে আল্লাহ যদি বলেন আমি পাতালে আসি প্রকৃত অর্থ করতে নয় রুফো করতে আল্লাতে বলেছেন আমি আসমানে আসি প্রকৃত উঠতে না রুফ করতে তাহলে রূপ কর্তা কি রূপকর্তটা হলো আমার গোটা শিষ্ট জগতের মধ্যে আরো থেকে পাতাল পর্যন্ত আসমান থেকে জমিন পর্যন্ত আর লৌক কলম কুসি পর্যন্ত কি প্রতিটি বালুর কড়া পর্যন্ত আমার গোটা শিষ্ট জগতে এমন কিছু নাই যেখানে জ্ঞান আমার কাছে যেখানে আমি দেখি না যেখানে আওয়াজ আমি শুনি না যেখানে আমার ক্ষমতা ছোলেনা যেখানে আমার হুকুম চলে না এমন কিছু নাই আরো সে আল্লাহর হুকুম চলে কিনা আরো সে আল্লাহ হুকুম চলে পাতালে আল্লাহর হুকুম চলে কিনা চলে বিভিন্ন আয়াতে উল্লেখ আছে বিভিন্ন তহাদিসে উল্লেখ আছে বিভিন্ন তস্বিরে উল্লেখ আছে আল্লাহ রাবুল আলমিনের হুকুম শুধু চলে কেমন চলা চলে দুইটা জাতি ছাড়া মানব দুই জাতি ছাড়া আরো থেকে পাতাল পর্যন্ত আল্লাহ যাকে যে হুকুম করেন সেই হুকুম পালন করতে বাধ্য বিন্দু মাত্র পরিবর্তন করার বিন্দু মাত্র ব্যতিক্রম করার ক্ষমতাই আল্লা দান করেননি কালকে আলোচনা হইতে সূর্যের মধ্যে আল্লাহর হুকুম কিভাবে চন্দ্রের মধ্যে আল্লাহর হুকুম কিভাবে এক সূর্য প্রতিদিন আড়সের নিচে যায় আড়সের নিচে গিয়ে আল্লাহকে সেজদা করে সেজদা করে অনুমতি হওয়ার উদয় হওয়ার অনুমতি চায় অনুমতি পাওয়ার পরে উদয় হয় ड़सर नीचे जाए सूर्य अल्लाह केजदादा कर प्रश्न जागे क्या माउटपीठा के पृथ्वी उदाहरण धरे नहीं चतुर्दीक शून्य स्थान आना से शून्य स्थानीय तुम सूर्य असज कर मिसे जाए क हादीर व्याख्याराम लिखे पृथिवी बेस्टन महाशून्य महाशून्य चंद्र सूर्य चलाफे এর চতুর্দিক থেকে বেষ্টন করে আছে প্রথম আসমান তারপরে আরেকটা মহাসিন্ন আরেকটা আসমান আর একটা মহাসিন্ন আরেকটা আসমান বিস্তারিত গতকালকে আলোচনা করেছে সংকেপে সাতটা আসমান আছে একটার পর আরেকটা এইভাবে স্তরে স্তরে সাতটা মহাসিন্ন আছে একটার পরে আরেকটা সবগুলি একটারে আরেকটা ঘেরাও করে আছে আরেকটাকে আরেকটা ঘেরাও করে আছে আরেকটাকে একটাকে আরেকটা ঘেরাও করে আছে এইভাবে সাত আসমান সাত মহাসিন্নকে চতুর্দিক থেকে আল্লাহর আরশ গেরাও করে আছে सामने गोटा पृथ्वी टाइम डीम सूटो डीम सूटो अपनारा अनुमान करते हैं पृथ्वी महाशून्य घर कर लो पृथ्वी बड़ना महाशून्य बड़ा এবার বলেন আল্লাহর আড়সটা কত বড় এই আর অবস্থানটা বুঝে থাকলে এবার বলুন কোন দিকে আড়স নাই না সব দিকে আসে সবদিকে আছে। कथाता बुद्धे सूर्य पृथ्वी उदाहरण उदाहरण सूर्य पृथ्वी पूर्व प्रान उदय पश्चिम प्रान अस्त आं उदय आश्चिम प्रांत अस्त यही तो सूर्य गतिविधि सूर्य जखने আরসের বাইরে যায় না নিচেই থাকে এখানে যখন আসে আরসের বাইরে যায় না নিচেই থাকে এখানে যখন আসে আরসের বাইরে যায় না নিচেই থাকে এখানে যখন আসে বাইরে যায় না নিচেই থাকে সুতরাং পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যের যেখানেই থাকে আল্লাহর আরসের নিচেই থাকে এই ব্যাখ্যায় হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন সূর্য প্রতিদিন আড়সের নিচে যায় গেল সূর্য কিভাবে আড়সের নিচে যায় উপর কারে কয় আর নিষ্কারে কয় এটা যদি পৃথিবীর উদাহরণ হয় আর এখানে যদি আমেরিকা থাকে তাহলে বাংলাদেশ কিন্তু এখানে আসে দেখেন আপনারা আপনারা ইয়ার দেখেন মেফে মেধে দেখেন ভূমন্ডলের মেফে দেখেন এইটা যদি উদাহরণ হয় এখানে যদি আমেরিকা থাকে তাহলে আছে। আমেরিকার মানুষগুলি দাঁড়াই আসে বাংলাদেশের মানুষগুলি কি মাতা জমিন বাংলাদেশের মানুষের মাতা গুলি দিকে আমেরিকার মানুষের দিকে পাউলই আর বাংলাদেশের মানুষের পাউল ওই দিকে তাইলে উপর কোনটা নিস কোনটা এই উপর নিচ দুইটা শব্দ আপেক্ষিক আপেক্ষিক আমেরিকানদের জন্য যেটা উপর বাংলাদেশিদের জন্য সেটা নিস আমেরিকানদের জন্য যেটা নিস বাংলাদেশিদের জন্য সেটা উপর তাহলে আল্লাহ রসুল যে বলেন সূর্য আরসের নিচে যায় আমরা কোন নিষ বুঝবো এটা জন্য আরেকটা কথা স্মরণ রাখা দরকার যেই লোকটা পৃথিবীর যেখানেই থাকে সে স্বাভাবিক অবস্থায় দাঁড়াইলে তার মাতা যেদিকেই থাকবে সেইটাই উপর আর পা যেদিকেই থাকবে সেইটাই নিস আমেরিকার দাঁড়াইলে এইটা উপর ইটানিস বাংলাদেশে দাঁড়াইলে এইটা উপর ইটানিস এখানে দাঁড়াইলে এটা এইটা উপর ইটা নিশ এখানে দাঁড়াইলে এটা উপর ইটা নিস এবার বলেন সূর্যটা যখন যাবে এই উপরের দিক সবগুলি আসমনকে আল্লাহর আর গেরাও করে আছে তো সূর্য যেখানেই যায় আরো যায় না এই হইল বেক্কা নিচেই যায়। এরপরে রসুল বলেন আরসের নিচে গিয়া সূর্য আল্লাহকে সেজদা করে ইসদা করে সেজদার মর্ম হলো সবচেয়ে আনুগত্য সম্মানিত অঙ্গ হলো মাতা কি বলে না আপনারা একজন যদি একজনের ফায়ের মধ্যে ভাও লাগাইয়া দেয় আমরা কি আদব করছে মনে করি না বেআব ফায়ের ভাও লাগাই দিলে বেআ হয় কিনা না আমি বলতে হবে। সমান সমান বেয়াদবি হবে না আরো বড় সমান সমান না আরো বড় মাতায় ভাও লাগাইলে আরো বড় বেয়া কেন কারণ মাতা উইল সম্মানিত অঙ্গ মাতা সম্মানিত অঙ্গ তাহলে প্রমাণ হইল যে মানুষের শরীরের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত অঙ্গ হলো মাতা আর মাতার মধ্যে দুইটা অংশ বেশি সম্মানিত একটা কপাল একটা নাক একটা কপাল একটা নাক সে মানুষের জন্য সেজদা হইল তোমার সম্মানিত অঙ্গটা নুআইতে নুআইতে নুআইতে এই এর মধ্যে যে কপাল আর নাক সবচেয়ে বেশি সম্মানিত এই দুইটা জায়গা যেখানে মানুষ ঠাউরা কে এইখানে লাগাও যেখানে মানুষে ফাউরা কেখান লাগ এর দ্বারা কি প্রকাশ কর তুমি আমি আল্লাহর কাছে চূড়ান্ত অনুগত আল্লাহ আমার মাতানো আইয়া কফাল মাটির লাগাইয়া দিলাম আমার মাতানো আয়া নাক মাটির লাগাইয়া দিয়া স্বীকার করলাম যে তোমার সামনে আমার বড়াই বলতে কিছু নাই অহংকার বলতে কিছু নাই আমিত্ব বলতে কিছু নাই আমার অধিকার বলতে কিছু নাই আমার সব কিছু তোমার তোরে উৎসর্গ করিয়া দিলাম আমি আমি আমার কথা মতে চলবো না একমাত্র তোমার চূড়ান্ত অনুগত্য প্রকাশ করলাম তুমি যেইভাবে বলো সেইভাবে চলো শেষদার মর্ম বুঝে থাকলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে শেষদার মর্ম হলো চূড়ান্ত আনুগত্য আমাদের মানুষের প্রকাশ করার পদ্ধতি হইল মাতানু আইয়া কপাল মাটির লাগাইয়া দেওয়া খেজুর গাছের জন্য যদি একই সিস্টেম দেওয়া হয় শেষ দা করার মাতা নো আইয়া লাগাইয়া দেওয়া গাছটা গোনা ভাঙিয়া যায় কলা গাছের জন্য আমি কেমন সেজা করে সুফারি গাছে আল্লাহ রে কেমন সেজা করে নারিকেল গাছে আল্লাহর কেন্নে সেজা করে বুঝতে হবে কিনা আল্লাহ যেহেতু কোরআানে বলেছেন গাছ আমার সেদা করে মানুষ যেমন আল্লাহকে সেজা করে ত্রিস্তা যেমন আল্লাহকে সেজা করে জিন যেমন আল্লাহকে সেজা করে টুকরা টুকরা হয়ে যেত শিবিন ওইগুলি আল্লাহকে সেজদা করার পদ্ধতি ভিন্ন রকম কিরকম তাল গাছের প্রতি আল্লাহর হুকুম হইলো সারা জীবন বর তাল আর কোনো ফল ধরা যাবে না আঙ্গুর গাছের প্রতি হুকুম না। কারণ কথা বুঝেন কিনা এই কারণে জিন্দগিতে কোন আঙ্গুর গড়ে আঙ্গুর গাছে তেঁতুল ধরে না জিন্দগিতে কোন তাল গাছে লেসু ধরে না কোনো লেসু গাছে জীবনে কোনোদিন তাল ধরে না আপনারা আমেরিকায় দলে বলতে পারেন गल्ला आनुगत्य पालन आल्लाम कर पालन साम गा सेल्लाह के ताल गलिया केजदा कर आंगूर गाला केजदा कर तेतुल गाला केजा कर चेष्ट कर चंद्र सूर्य आल्ला की जा চন্দ্র সূর্য আল্লাহকে সেজনা করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে আল্লাহ যেভাবে আকাশে উদয় হবে পশ্চিম আকাশে অস্ত যাবে সূর্যের অধিকার নাই পূর্ব আকাশে অস্ত যাওয়ার সূর্যের অধিকার নাই পশ্চিম আকাশে উদয় হওয়ার আল্লাহর এইভাবে হুকুম পালন করাটাই হইল সূর্যের পক্ষ থেকে আল্লাহকে সেজা করা কথা বোঝা থাকলে বলেন সূর্য প্রতিদিন নিয়মিত উদয়স্থ হয় না কোনদিন উত্তর দিকে আর একটা জিনিস না বুঝলে হাদিসটা বোঝা কঠিন হবে সেটা হইল উদয়স্ত কারেক হয় যেমন ভাবে উপর নিশ্চ বাস্তবে কিছু নাই আপেক্ষিক উদয়স্ত বাস্তবে কিছু নাই আপেক্ষিক সূর্য যখন পৃথিবীর এই অংশে থাকে তখন সূর্যটা যখন এখানে দেখা তখন পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল ওই অংশের তুলনায় অস্ত গেল সূর্য যখন এখানে আসলো পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল ঐ অংশের তুলনায় অস্ত গেল সূর্য যখন এখানে গেল পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল সেই অংশের তুলনায় অস্ত গেল সূর্য যখন এখানে আসলো পৃথিবীর এই অংশের তুলনায় উদয় হইল ওই অংশের তুলনায় অস্ত গেল এই জন্যই আমেরিকায় যখন রাত দুপর বাংলাদেশে তখন দিন দুপর বাংলাদেশে যখন দিন দুপুর আমেরিকায় তখন উদয়স্তা যেহেতু পৃথিবীর কোন না কোন অংশের তুলনায় উদয় হচ্ছে আর কোন না কোন অংশের তুলনায় অস্ত যাচ্ছে এই কথাটা বুঝলেন কীরা দেখুন তাই যদি হইয়া থাকে তাহলে উদয়বার আগেই চিন্তা করে আল্লাহ রসুল হাতিস কি বলছেন উদয় হওয়ার আগেই আল্লাহকে উদয় হয় অনুমতি পাওয়ার পরে অস্ত যায় এই পর্যন্ত বুঝে থাকলে এবার বলুন আল্লাহর হুকুমত আল্লাহর আল্লাহর বিধান সূর্যটা এইভাবে যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর গুলামি করতেছে তাহলে আল্লাহর ক্ষমতা সূর্যও চলে সূর্যের মধ্যেও চলে আল্লাহর হুকুম চলে না শুধু আল্লাহর আরো নাকি যেইভাবে সূর্যের মধ্যে আল্লাহর পুরাপুরি হুকুম চলে ঠিক সেইভাবে আল্লাহ আল্লাহর পুরাপুরি হুকুম চলে ঠিক সেইভাবে জমিনের মধ্যে চলে ঠিক সেইভাবে আসমানে আল্লাহর হুকুম চলে এই মর্মে আল্লাহ বলেন আমি তোমাদের কাছেও আসি আমি জমিনেও আসি, আমি আসমানেও আসি আমি আরসেও আছি এবার বলেন আল্লাহ আরো আছেন মানে আমি যেভাবে সিহারে আছি এইভাবে মুসলমান নাম দাঁড়িয়ে একটা বাতিল দল আছে এই বাতিল দলে এই আয়াত দিয়ে দলিল দেয় কয় আল্লাহ ফক্রাব্বুল আলমিন সুরে তোহার পাঁচ নম্বর আয়াতে বলেছেন আল্লাহ আরো আছেন সুতরাং আমরা যেভাবে চেয়ারে বই আল্লাহ এইভাবে বইছেন আছেন পাতালে নাই এই ব্যাখ্যা দাঁড়ায় কিনা দাঁড়ায় না সুতরাং অপব্যাখা এগুলি হলো কোরআনের ভুল ব্যাখ্যা এরপর সূর্যের চেঞ্জা করা এবং অনুমতি চাওয়া বুদলেন কিনা দেখেন महाश्री ने कैरम लिखे सूर्य सेकेंडे सेकंडे गति से चलते सेकेंडे सेकेंडे सूर्य अपेक्षा कर आल्ला एकदिन हुकुम दीबें हे सूर्य थाम सामने दिखे जाओ ना एपर दिखे जाओ কোন মুহুর্তে আল্লাহ সেই হুকুমটা দিবেন সেই মুহূর্তের অপেক্ষায় তাকে সূর্য অপেক্ষায় অপেক্ষায় সূর্য যাইতে তাকে এর মানে হইল প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে সূর্য আল্লাহকে সেজা করে আল্লাহ রানুগুপ্ত করে প্রতিটি মুহূর্তে সূর্য যাইতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোন সময় আল্লাহ কোন দিবেন থামো তারপরে একদিন আসবে যেদিন আল্লাহ সূর্যকে হুকুম দিবেন সূর্য থাম আর সামান দিকে যাও না এবার বিপরীত দিকে যাও আর কোন দিন যে বলেন এই গতি এই গতিতে যেটা চলতেছে এটা গতি ফাল ওই দিকে যাইতে হইলে এক জায়গা থেকে এক জায়গা গিয়া থামতে হবে কিনা এক জায়গায় গিয়া থামতে হবে কিনা दिगे जाइते कि प्रतिक्षा सूर्य सेकेंडे हईलो सूर्य आल्ला चूड़ान अनुगत्य कर मान हईलो सूर्य प्रति मुहूर्त आल्ला के আল্লাহ বলেননি তখনই সূর্য সামনে যায় ওই আল্লাহ থামো না বলাটাই হইলো আল্লাহ সূর্যকে উদয় হওয়ার অনুমতি দেওয়া হে সূর্য থামো এই কথাটা বলা না বলার মানেই হইলো সূর্য সূর্যকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে অস্ত যাওয়ার অনুমতি দেওয়া এবার রসুলের হাদিসের মর্মটা বুঝলেন কিনা বলেন হাদিস্বরী গিয়ে আল্লাহ রসুল বলেন সূর্য প্রতিদিন আল্লাহর আড়সের নিচে যায় গিয়ে আল্লাহকে সেদা করে সেজদা করে উদয় হওয়ার অনুমতি চায় অনুমতি পাইলে পরে উদয় হয় আবার সূর্য আল্লাহর আড়সের নিচে যায় আবার আল্লাহকে সেচদা করে সেজদা করে সূর্য অস্ত যাওয়ার অনুমতি চায় অনুমতি পাওয়ার পরে সূর্য অস্ত যায় এই অবস্থায় প্রতি মুহূর্তে মুহূর্তে সূর্য উদয়স্ত চলছে বুঝে থাকতে এবার বলুন সূর্যের মধ্যে আল্লাহর হুকুমতটা কিভাবে सूर्य सूर्य अल्लाहर विदान कराय गंडा जेमन भाव सूर्य अल्लाहर विधान्ड चंद्र आल्लाए गडा पालन कर तेमनी भावे ग्रहण कतान कड़ाए गंडन आल्ला हुकुमत आल्लाधिपत्य अल्लाहर रजतव आोस पताल पर्यत समान चले एर मान हलो आल्ला पता আল্লাহর আধিপত্য আল্লাহর হুকুমত আল্লাহর রাজত্ব আরোশ থেকে ফাতাল পর্যন্ত সমানভাবে চলে নাকি আর সে পুরাফুরি পালন করে আর ফাতলে পাতালে কিছু কম সমান ভাবে চলে আল্লাহার আধিপুত্য আল্লাহর রাজত্ব যে জমিনে যেমন ভাবে চলে আসমানে তেমন ভাবে চলে প্রতিটি চলে প্রতিটি গাছের পাতায় পাতায় তেমন ভাবে চলে প্রতিটি পহাশূন্য তেমন ভাবে চলে চন্দ্র সূর্যের তেমন ভাবে চলে আরস কুশি লৌহ কলমে আল্লাহর আধিপত্য তেমন ভাবে চলে এর মানে হলো আল্লাহ এখানে যেমন সেখানে তেমন আল্লাহ জমিনে যেমন আসমানে তেমন আল্লাহ পাতালে যেমন আল্লাহর রসে বাকি রইল আর কথা বুঝার যে সূর্য যে এইভাবে আল্লাহর চন্দ্র সূর্য পালন করে মানুষ আর জিন দুই জাতি এ ব্যতিক্রম করে কে কে মানুষ আর জিন তাহলে দুই জাতি ব্যতিক্রম করার ক্ষমতা ভাই লুটায় কেন ব্যতিক্রম করে সেখানে আলোচনা হবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন